ইবনে আব্বাস ওয়াদ আনহু হতে বর্ণিত তিনি বলেন একবার আব্দুল কায়েস গোত্রের একটি প্রতিনিধি দল আল্লাহ রসুল সাল্লাহ আলসালামের দরবারে এসে বলল আপনার ও আমাদের মাঝে সে রাবিয়া গোত্র থাকায় শাহের হারাম অর্থাৎ নিষিদ্ধ মাসসমূহ ছাড়া অন্য কোনো সময় আমরা আপনার নিকট আসতে পারি না কাজেই আপনি আমাদের এমন কিছু নির্দেশ দিন যা আমরা নিজেরাও গ্রহণ করব এবং আমাদের যারা পিছনে রয়ে গেছে তাদের প্রতিও আহ্বান জানাবো। আল্লাহ রসুল সাল্লাম বললেন আমি তোমাদের চারটি বিষয়ে নির্দেশ দিচ্ছি আর চারটি বিষয় হতে তোমাদের নিষেধ করছি নির্দেশিত বিষয়ের মাঝে একটি হলো ইমান বিল্লাহ অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা অতঃপর তিনি তাদেরকে ব্যাখ্যা করে বুঝালেন যে ইমান বিল্লার অর্থ হল এ কথার সাক্ষ্য দেয়া যে সত্যিকার অর্থে এক আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহা নেই আর আমি আল্লাহ রসুল সালাদ কায়েম করা জাকাত দেওয়া আর গণিমতের মালের এক পঞ্চমাংশ দান করা আর তোমাদের নিষেধ করছি কদুর পাত্র সবুজ রঙের মাটির পাত্র বিশেষ ধরনের তৈলাক্ত পাত্র ও গাছের গুড়ি খোদাই করে তৈরি করা পাত্র ব্যবহার করতে